জায়দ ইবন সাবিত রদাহ বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লিয়া সাল্লাম এর সামনে সুরা ওয়ানাজম তিলওয়াত করলাম এতে তিনি সাজদা করেননি